জানাচ্ছি দর্শক আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তহাবি রহমতুল্লাহ আলী রচিত বয়ানায় কিতাবটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম বলছিলেন والجنه والنار مخلوقتان لا تفنيان ابدا ولا تبيدان جن্নাত এবং জাহান্নাম দুটাই সৃষ্টি যা কখনো ধ্বংস হবে না এবং যা কখনো নিঃশেষ হয়ে যাবে না এরপরে তিনি বলেছেন اين الله تعالى خلق الجنه والنار قبل الخلق الله تعالی সৃষ্টির আগে জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করেছেন وخلق لهما اهلا তাদের জন্য কিছু সেটা নির্ধারণ করেছেন কারা জাহা নামে সেটাও নির্ধারণ করে দিয়েছেন জাহা নামে যাবে যাদের ইচ্ছা করেছেন তিনি জান্নার দিকে নেবেন এটা তারান্তা হমেন তাদের মধ্যে যাদেরকে জাহা দিবেন সেটাও তার একান্ত ইনসাফের দাবি অনুসারে তিনি দিবেন প্রত্যেকে আমল করবে যে বিষয়টি সম্পর্কে ওই বিষয়টি আমল করবে যে বিষয়টি আগে নির্ধারণ করা হয়ে গেছে ওয়া ইলা ইলামা খুলে কালাহিকে যাবে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে আমরা ইমাম আবুজাফর তাহাবির আহমতুল্লাহ আয়োজিত এই কিতাবটির এই অংশে আলোচনা করছিলাম সেখানে আমরা প্রথমে আলোচনা করেছি জাহার নামে কারা যাবে জাহার নামের কী অবস্থা সেটা আলোচনা করেছি গত কয়েকটি পর্ব আমরা আলোচনা করেছি জান্নাতে কি অবস্থা হবে সেগুলো আলোচনা করেছি বিশেষ করে জান্নাতের সমূহ আলোচনা করেছি জান্নাতের স্তর বিন্যাস স্তর কত স্তর রয়েছে জানাতে সেটা আলোচনা করেছি সবাই এক স্তরে থাকবে না তাদের আমল অনুসারে প্রত্যেকের স্তর ভিন্ন হবে সেটাও আমরা আলোচনা করেছি আরও আলোচনা করে জানাতে যে সমস্ত নাহার থাকবে পুরান কারিমি এবং হাদিসুল আসম হাদিসে সেগুলোর বিস্তারিত বর্ণায় এসেছে সেগুলো আমরা গত কয়েকটি পর্বে আলোচনা করেছি আরও আলোচনা করেছি জানাতে কুসুর থাকবে ঝর্ণাদারা থাকবে প্রাসাদ থাকবে এগুলি আমরা খিয়াম থাকবে খিমা থাকবে এগুলি আমরা আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব জান্নাতের কি কি জিনিস জান্নাতের থাকবে বিশেষ করে জান্নাতের গাছ এবং ফলাফল কি সেগুলি আমরা আলোচনা করব জান্নাতের ফলাফল গাছ জান্নাতের আলো এগুলি আমরা আলোচনা করব এই জন্য যে ধারাবাহিকতায় জান্নাতে আল্লাহ তালা এমন জিনিস দেখেছেন বোঝা যাচ্ছে মালা আইনুন রাত ওয়ালা উজুন সামায় ও খতরা আলা কালবি বেশার মানুষের অন্তরাজে আগত হয়নি মানুষ যা কোনোদিন শোনেনি মানুষ যা কল্পনায় আসেনি এমন জিনিস আল্লাহ তালা রেখে দিয়েছেন সুতরাং সেখানে মানুষের বিরাট বিরাটালিকা যেমন থাকবে বিরাট বাড়িঘর থাকবে খিমা থাকবে যে খিমার মধ্যে হারিয়ে যাবে মানুষ এত বড় বিরাট ক্ষীমাগুলি থাকবে যেখানে তার স্ত্রীরা থাকবে তো সেখানে আল্লাহতালা আর কি কি জিনিস রেখেছেন আল্লাহ তালা কোরআন উৎসনে সেগুলি বন্ধ দিয়েছেন আল্লাতালা বলছেন যে সেটা হবে আলো আলোকিত সেটা বলে দিয়েছেন অর্থাৎ সেখানে জান্নাতে কোনো রাত দিন নেই শুধু আলো আর আলো স্থায়ী আলো থাকবে এই সেখানে আর বোঝা যাবে তারা শুধুমাত্র তাদের পরিস্থিতির জন্য সেটা সুন্দর আলোকিত থাকবে সেখানে ভয়ের কারণ থাকবে না কারণ ঘুম দরকার হবে না ঘুম তো মৃত্যু সেখানে কোনো ঘুম নেই এই জন্য সেখানে আলোতে কোনো সমস্যা হবে না মানুষ সাধারণত আলো দালালে আলো তাদের আলো দরকার তাদের ঘুমের জন্য অথবা ক্লান্তি নিবারণের জন্য কিন্তু যারা জান্নাতে যাবে তাদের এই অবস্থাগুলি হবে না বলেই সেখানে কোনো আলো ছাড়া অন্ধকারের কোন ব্যবস্থা থাকবে না শুধু আলোই থাকবে ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলেন আলাহোম রিস্ক হোম ফিহা বুক রাত আসিয়া তিল ক্যাল জান্নাতুল্লতি নূরসিমিন আইবাহিন আমান ক্যানাত অর্থাৎ এদের রিজিক থাকবে জান্নাতে যারা যাবে তাদের রিজিক থাকবে সেখানে সকাল এবং বিকাল এই জান্নাত তাদের জন্য যারা আল্লাহকে আল্লাহ তাকে অবলম্বন করেছে আল্লাহর মান্দাদের মধ্যে তাদের জন্য আল্লাহর ওয়ারি সাহেবে তাদেরকে দিবেন অর্থাৎ এখানে যে সকাল বিকাল বলা হয়েছে অনেকে মনে করতে পারে যে সকাল বিকাল বলতে বোধ অন্ধকার আলো হবে সকাল বকাল বোঝা না এই অর্থাৎ সময়টা এরকম সে দিন হবে না কিন্তু সময়টা এরকম হবে এমনি কাশির রহমতুল্লাহ বলেন যে আই ইফ ইউকিন মিসলা ওক মিসলা ওয়ক তেল বিক রথ ওয়ক তেল যে সকালে এবং বিকালের সময় যেভাবে সেরকম সময় হবে কিন্তু সেখানে রাত দিন হবে না যে সকাল বিকাল বোঝা যাবে এরকম নয় সময় অনুসারে তাদেরকে খাওয়া পরিবেশন করা হবে যেভাবে তারা বুঝতে পারে কারণ তারা আলোতে আলোর উদ্ভাসিত হবে এবং আলোর মধ্যে তারা থাকবে সুতরাং জান্নাতে কোনো চাঁদ সূর্যের ব্যবস্থা থাকবে না রাত দিন থাকবে না তারা বুঝতে পারবে সকাল বিকাল যে আরসের পক্ষে থেকে আরশ থেকে যে আলো বেরোয় সে আলোর আলোতে আলোকিত হয়ে তারা সকাল বিকালের সময় নির্ধারণ করতে পারবে এটা হচ্ছে জান্নাতে যে যে সমস্ত আলো থাকবে তার বর্ণনা জান্নাতে আলো আলো ছাড়াও জান্ন থাকবে সুগন্ধি থাকবে যে সুগন্ধি জান্নাত আমোদিত থাকবে সুগন্ধে পরিভর্তি থাকবে পরিপূর্ণ থাকবে সেই সুগন্ধির কথা আল্লাহতালা কারিমে। এবং রসুল্লা আসালাম তার হাদিসে উল্লেখ করেছেন রসুল্লা সাল্লাহ সাল্লাম যেমন বলেছেন মানকাত রাজন মিন আহলিদিমি লামিয়াজিদ্রি হালজান্নি ও ই নারী হাহা লাউ মিন মাসির তার সাবে আমান কেউ যদি কোন জিম্মিভুক্ত লোককে অর্থাৎ যারা যাদেরকে কোনো রাষ্ট্রের কোনো কাফেরকে যেখানে থাকার জন্য অনুমতি দেয়া হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে এমন লোককে হত্যা করে লাম লামিয়াজিদ্রি হালজান্না জান্নাতের গন্ধ সে পাবেন ওই নারী হাহাউজিন আহমান জান্নাতের গন্ধ সত্তর বছরের দূরত্ব থেকেও পাওয়া যাবে সত্তর বছরের দূরত্ব থেকেও পাওয়া যাবে সত্তর বছর চলার পথ থেকে দূর থেকে পাওয়া যাবে আমরা সাধারণত আতর লাগালে দূর থেকে বুঝতে পারি যে সুগন্ধি চালু হয়েছে সুগন্ধি আছে কিন্তু যদি সত্তর বছরের এ সুগন্ধি যদি কোনো এরকম হয় যে তার সুগন্ধির যারা সত্তর বছর দূরত্ব হাঁটার রাজত্ব হাঁটার যে পথ সেই পথের দূরত্ব থেকেও সেখান থেকে এক সুগন্ধি পাওয়া যাচ্ছে তাহলে সেটার অবস্থা কি হবে এটা সহজে অনিয়ম অনুরূপভাবে অন্য এক হাদিস রসুল্লাহ সাল্লাম বলেছেন মান কাতালা লাম মরাহেদেন জানা যে কেউ কোনো অঙ্গিকার অবদ্ধ। কোনো কাফেরকে হত্যা করবে সে জান্নাতের সুগন্ধিও পাবে না গন্ধও পাবে না ওয়াইন হ্যা সিলে তাই আমান যদিও তার সুগন্ধ চল্লিশ বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে এর অর্থ হচ্ছে জান্নাতের সুগন্ধি থাকবে এবং চল্লিশ বছর দ্রুত থেকে পাওয়া যাবে আর কোন কোনো হাদিসে আজ সত্তর বছরের থেকে পাওয়া যাবে অর্থাৎ নিষেধ নাই চল্লিশ বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে আর সত্তর বছরের দূরত্ব থেকেও পাওয়া যাবে চল্লিশ অর্থাৎ কোন কোনটা এত কারো কারোর জন্য চল্লিশ বছর কার কারোর জন্য সত্তর বছর এরকম হতে পারে অথবা হতে পারে সত্তর বছর দূরত্ব থেকে পাওয়া যাবে আবার চল্লিশ বছর দূর থেকেও পাওয়া যাবে তো যেটা কম বলা হয় সেটা বেশিকে নিষেধ করে না হ্যাঁ এটা বেশিকে নিষেধ করে না এটা হচ্ছে জান্নাতের এমন সুগন্ধ হবে যে সুগন্ধ চল্লিশ বছরের দূরত্ব থেকেও পাওয়া যাবে আল্লাহ আকবার চল্লিশ বছর হাঁটলে আপনি যে জায়গায় পৌঁছতে পারবেন এতদূর দূরত্ব থেকেও আপনি জান্নাতের সুগন্ধি পাবেন এর কত সুগন্ধিময় সেই জান্নাত সেই জান্নাতের প্রতি আমাদের উদ্গ্রীব হওয়া দরকার পর আমরা আলোচনা করব জানাতে যে সমস্ত গাছ আছে ফলাফল আছে সেগুলোর কথা জাননাতে গাছ থাকবে এবং ফল থাকবে কোরআনে করিমা আল্লাহ তালা সেটা ঘোষণা করেছেন কোরআন করিমা আল্লাহতলা বলছেন জান্নাত থাকবে সেখানে বড়ই গাছ থাকবে সেখানে কলা গাছ থাকবে আল্লাহতলা বলছেন সেখানে যে আয়না আঙ্গুর থাকবে নাখল থাকবে খেজুর গাছ থাকবে রোম্মান থাকবে এগুলো বলেছেন আমরা আরও আগেও বলেছি জান্নাতে যেগুলোর নাম বলা হয়েছে কোরআন এবং সোনা জানলাতে কী কী থাকবে সেগুলো নাম বলা হয়েছে এই নামগুলো শুধু নামের দিক থেকে মিল হবে কিন্তু তার ফল তার আকার আকৃতি সব কিছু পরিবর্তিত হবে এবং সেটা আলাদা স্বাদের হবে আলাদা আলাদা উত্তম জিনিস বলে বিবেচতে হবে সেগুলি পাওয়া যাবে কিন্তু নামে কাম না চিনলে মানুষ চাইবে কি সেই জন্য নামে নামটা রাখা হয়েছে সেই দেখতে মনে হবে আল্লাহ তালা যেন কোরআনকারী মিলনত বলেছেন বা উতু বিহি মুতে শাহ বিহা তাদেরকে ঠিক অনুরূপ জিনিস দেওয়া হবে কিন্তু স্বাদও ভিন্ন তার সুগন্ধও ভিন্ন এবং সেটা আলাদা জিনিস হবে এই যে জানাতে যা যা থাকবে সেটা আগে আমরা জেনে নিই তার অবস্থা ভিন্ন হবে অবশ্যই কিন্তু জানাতে কি থাকবে কোরআন এবং কারিমে আমভাবে বলা হয়েছে যেখানে যাই চাইবে তাও পাওয়া যাবে এবং যা মানুষ মনে আসবে সেটা পাওয়া যাবে আলাদা তার বাইরেও স্পষ্ট স্পষ্টভাবে আল্লাহ তালা কোরআনকে বলে দিয়েছেন কী কী থাকবে আল্লাহ তালা বলছেন ইন মোত্তাকিফায় নিঃসন্দেহে মোত্তাকিদের জন্য রয়েছে সফলতা সফল সফলতা এবং সফল হওয়ার জায়গা সফল যে সফল হয়ে যা পাওয়া যায় তা মোত্তাকিরা সফল হবে সর্বদিক থেকে হাদা এক আয়না তারা বাগান বাড়ি পাবে তারা আঙ্গুর পাবে বাগান পাবে বাগানের সব রকম জিনিস থাকবে আঙ্গুরও থাকবে আলাদা উল্লেখ করা হয়েছে সে আঙ্গুর দুনিয়ার আঙ্গুরের মতো যাবে এরকম নয় সেগুলোর স্বাদুপ গন্ধ আলাদা হবে সম্পূর্ণরূপে আল্লাহনত্র বলেছেন ফিহা ফিহিমা ফা কেহা তুং ওয়ানুং রুমান যে দুটি জান্নাত দেয়া হবে জান্নাতিদেরকে সেগুলোর মধ্যে থাকবে ফা কেহা ফলাফল ফল থাকবে ওয়ানুন খেজুর গাছ থাকবে রোমান এবং রুমান ফল থাকবে অন্যতলা বলছেন ও আসিনুধ ও আর ডানপাশের লোকেরা তারা কেমন ডান পাশের লোক তাদের সম্পর্কে তুমি জানতে চাও তাদের কি থাকবে তারা থাকবে ফি সিদ্দ মখদুদ তারা থাকবে কাঁটা নয় কাঁটা কণ্ঠ এরকম বড়ই গ্যাসে বড়ই গ্যাসের নিচে ওয়া তলহিম্মান মানদুদ অথবা বড়ই গ্যাসের সমহারে তারা থাকবে সেখানে বড়ই বড়ই থাকবে ওয়া তলহম্মান দুধ এবং সেখানে থাকবে সাদি সারি সারি কাঁদি কাদি কলা মামদুদ এবং এমন প্রলম্বিত ছায়া ওয়া মাহিমাস্কুদ কাসমাস্কুব এবং এমন পানি সুবাদ সুপেও পানি যা নাম তাদের জন্য ঢেলে রাখা হয়েছে এরকম মা মা পানি তারা পাবে ওফাহা কিহাতিন ক্যাথিও রাতিন এবং ফলা অনেক বেশি ফল ফল তারা সেখানে পাবে তো এখানে বলা হয়েছে প্রথম বলা হয়েছে যে সিঁদির সিঁদির হচ্ছে কাটা কাঁটা যুক্ত যে সমস্ত বরে আমরা দেখি সেটা কিন্তু এই জন্য আল্লাহ তালা যেহেতু সেগুলি কাটা থাকবে না যেমন বলছেন মাখদুধ আর এই কাটা থাকবে না ওত্তল আর ফলে বলেছে তল তাল হাইমাম দুধ তল হচ্ছে যে অনেকটা এমন গাছ যেগুলো আরব দেশে হয় আরব দেশে অনেকটা কাঁদি কলার মতো তলায় থাকবে হ্যাঁ এগুলোতে কাটা থাকে কিন্তু জান্নাতে যেগুলো থাকবে সেগুলোতে কোনো কাঁটা থাকবে না কোরআনিকিমে বলা হয়েছে যে এগুলো বাদেও আল্লাহ তালা কোরআন করিম ভালোবাসেন ফিহিমা ফাঁকি হাত মিঙ্কু ফাঁকে হাত তিনজাউজান প্রত্যেকটি ফল তার ডবল ডবল থাকবে ভিন্ন শ্রেণীর থাকবে যে এগুলি এরকম এরকম দেখতে একই রকম কিন্তু এগুলো কিছু না কিছু ভিন্নতা থাকবে অনেক বেশি থাকবে এই তারা এগুলো দেখে কোনটা নিবে না নিবে এ নিয়ে নিজেদের মধ্যে ডাকা ডাকিয়ে আরম্ভ করবে আল্লাহ তারা বলছেন যে ইয়াদ নাফিয়া বিকুলিফা কিহাতিনাফিয়া বিফা কিহাতিন ক্যাথিরতিম শারাব সেখানে তারা তাদেরকে তারা ডাকবে যে অনেক বেশি ফল ফলা দিই এবং সেখানে পানীয় কথা তারা একে অফারকে ডাকবে যে এগুলোর জন্য আস যা ইচ্ছা তা তোমরা সেখান থেকে গ্রহণ করো যা ইচ্ছা তা সেখান থেকে তোমরা বিলাও একে অফারকে দান একে অফারকে দান থেকে নাও নিজেরা আনন্দ উপভোগ করবে সেখানে এই সমস্ত ফল ফলায় দিয়ে আর ফলে আল্লাহ তালা বলছেন ওফা কিয়হ মেহতা খাইয়ে রুন ফল থাকবে এমন ফল যে ফল তারা বেছে নিতে পারবে যে কোনটা তারা খেতে উপহাদেও সেটা তারা নিতে পারবে এরপর আল্লাহ তালে বলছেন ইন্ন মোত্তাকিন মোত্তাকিরা থাকবে ছায়াতে এবং সে তার ঝর্ণাধারায় ওফা কিয় মেহস্তা হন এবং এমন কিছু ফল ফলাই থাকবে যা তারা চায় সুতরাং জান্নাতে যাবতীয় নামত পাবে যাবতীয় ফল ফলাদি পাবে মনে যা চাবে তাই পাবে এবং চোখ যা জোড়ে তা সেরকম চোখ জোড়ানো জিনিস দিবে আল্লাহ তালা কোরআনে কারিমে যেন বলছেন ইউতো আফিম বিশ্বে হাফ মিনদেহাব তাদের উপরে নিয়ে ঘুর ঘুর করবে গেলমানরা হৌররা এবং খাদেমরা তাদের নিচে ঘুরা ঘুরি করবে বিশ্বে হাফ মিনদেহাব স্বর্ণের পেয়ালা নিয়ে স্বর্ণের বর্তন নিয়ে ও আকুয়াব এবং স্বর্ণের পেয়ালা নিয়ে ও ফিহা মা তাসিল আনফুস তেলাদ আয়ন আর জানাতে থাকবে मन जा चाय चोख जाए किसुक इमन का रहा आली अर्थ हम फलगुलू अत्यं उफादे अत्यं भलो यही आल्ला सीट के अल्प उल्लेख कर बिटा एकसाथे दिए फिह मा तस्ताहरण्ला जो जा मन चाय कल्लेख कर खूब स्वल्प जी जमन খেজুরের কথা উল্লেখ করেছেন কলার কথা উল্লেখ করেছেন বা কাঁটা যুক্ত সে তাল হাড়ের কথা উল্লেখ করেছেন যেগুলো আরো দেশে পাওয়া যেত ভালো জিনিস সেগুলো কারণ মানুষ যেটা চিনে না সেটা চাইবে কী করে যেমন তাদেরকে সেটার উৎসাহ দেওয়া হয়েছে কারণ তার স্বাদ হবে রূপ হবে গন্ধ হবে সম্পূর্ণ ভিন্ন জিনিস এইজন্য জন্য সেটার কোনো কোনটা এমন অবস্থা হবে যে কোনো একটা গাছ থেকে একটা গাছ থেকে এই ভিন্ন ভিন্ন এক ভিন্ন ভিন্ন স্বাদের ভিন্ন ভিন্ন ফল ফলাদি তারা পাবে মনে যা চায় সেটা পাবে সাথে সাথে একই ফলেরই ভিন্ন ভিন্ন সাত তারা পাবে এই কোন কখনো কখনো তারা তারা পাবে যেমন আল্লাহ তালা বলে দিয়েছেন তারা পাবে সেখানে তোফা তারা পাবে নাখল তারা পাবে আইনাব সেখানে তারা আপেল পাবে সেখানে তারা খেজুর খেজুর পাবে সেখানে তো আঙ্গুর পাবে ইত্যাদি তারা তো পাবে আল্লাহ তালা কোরআনকারী বলে দিয়েছেন সাথে সাথে সেখানে তারা ফল ফলাদি সুগন্ধ সেখানে ফুল এসবেই তারা পাবে এগুলি কখনো বন্ধ হবে না এই যে পাওয়া একবার খেয়ে শেষ হয়ে যাবে এরকম নয় বরং মা লাহামিন মিন নাফাদ আল্লাহ বলে দিয়েছেন এগুলি কখনো শেষ হয়ে যাবে না বরং নতুন নতুন পদ্ধতিতে নতুন নতুন সুভাসিত হয়ে নতুন নতুন যুক্ত হয়ে নতুন নতুন সেখানে নতুন নতুন আকৃষ্টকারী অবস্থান দিয়ে রং দিয়ে তাদেরকে সেটা আবার সজ্জিত করা হবে জানে জাতি করে মানুষ উপকৃত হতে পারে এজন্য আল্লাহ হবে এবং তার ছায়া চিরস্থায়ী হবে এরকম নয় যে খাবার শেষ হয়ে যাবে অথবা ছায়া নিঃশেষ হয়ে যাবে এরকম নয় আল্লাহ অন্য আয় বলছেন ওয়াফা কিহাতাম আর তাদের জন্য ফল থাকবে অনেক বেশি তা কোনো শেষ হয়ে যাবে না তাকেও নিষেধও করবে না অর্থাৎ সর্বদা থাকবে সর্বসর্দা জান্নাতিরা সর্বসর্দা জান্নাতিরা তা থেকে উপকৃত হতে পারবে এই জন্য জান্নাতীদের কিন্তু দেখতে এক রকম মনে হবে যতই দেখুক কিন্তু ফল ভিন্ন হবে স্বাদ ভিন্ন হবে রূপ ভিন্ন হবে এবং একই ফলের বিভিন্ন রকমের স্বাদ পাওয়া যাবে একই ফল কিন্তু ভিন্ন ভিন্ন স্বাদে তারা পাবে আর ভিন্ন ফলের তো কোনো শেষ নেই কত রকম ফল মাতাস্তাহে রান পুশ মন যা চাবে তাই পাবে জান্নাতির গাছের সেখানে গাছের অনেক ডাল ফালা থাকবে বলেও হাদিস কোরআন হাদিস থেকে আমরা বুঝতে পারি আল্লাহ তালা কোরআন করিম বলেছেন অলিমান খাফ ম কম রব্বি হি জান্নাতান যে ব্যবস্থা আল্লাহর সামনে দাঁড়াবার ভয় করবে তার জন্য থাকবে দুটি জান্নাত সুতরাং তোমরা ভাবে আয়া আল্লাহ রব্বিকুমক দেবান আল্লাহর কোন মেহেমতকে তোমরা অস্বীকার করবে দাওয়া আফনান সেগুলো বিভিন্ন বিভিন্ন রং বিরঙ্গের হবে অর্থাৎ তার সবুজ হবে চোখে দেখার মতো প্রচণ্ড সবুজ হবে আল্লা তালা এরপরে বলছেন অমিন্দু নিহিমা জান্নাতান তা ব্যতীত আরও দুটি জান্নাত হবে কবে আইয় আল্লাহ রব্য কুমার টুকা দেবান সে আল্লাহর কোন নেমাদকে তুমি অস্বীকার করবে তারপর বলছেন মুধহাম মাতান এগুলি হবে ও দেখতে এত বেশি সবুজের কারণে কালোর মতো মনে দেখতে হবে বেশি সবুজ হলে একটু কালোর দিকে মানুষের মাইলান হয় দেখে কালোর মতো ঝুঁকে যাচ্ছে বেশি সবুজ দেখা গেলে তাদের এই গাছগুলো এমন বেশি একটার সাথেটা একটা লাগানো থাকবে এবং এত বেশি সবুজ হবে যে মনে হয় যেন এটা কালোর মতো মিসকালোর মতো দেখা যাচ্ছে এরকম একেবারে সবচেয়ে ভালো অবস্থার ফল সাধারণত এরকম দেখা যায় ফল যখন খারা হয় তখন দেখা যায় ভিন্ন ভিন্ন রঙ যায় যেটা একেবারে স্বচ্ছ দেখতে ভালো লাগে চোখে চোখ জুড়ে যায় এরকম ফলাফল সাধারণত বয়স কালোর দিকে দেয় সবুজ থেকে কালোর দিকে দেখা যায় এটাকে বলে মুদ হাম্মা তা আনে সেরকম ফল ইমানদারদের জন্য জাননাতে রেখে দিয়েছেন জাননাতে এগুলি থাকবে তাই নয় জাননাতে এগুলো সাথে সাথে এগুলো যে আনতে যে কষ্ট হবে সেটাও নয় এগুলি তাদের হাতের কাছে থাকবে তারা সহজে সেটা হাত দিয়ে নিতে পারবে সহজে তা বি আল্লাহ আল্লাহ বলেন মোট থেকে তারা তারা ঠেস লাগিয়ে বসবে ফর্ষের পরে বিছানার পরে বতায়নো আমিন ইস্তাব যে বিছানার ভিতর অংশ থাকবে রেশমি কাপড় পুরো রেশমি কাপড়ের ওই যেন যান দেন আর দুটি জান্নাতের যে ফলগুলো সেগুলো হাতের নিকটবর্তী থাকবে অন্য হয় তা আল্লা তালা বলছেন ওয়াদী কুতুফ লীলা আর সেগুলোর চয়ন করার মতো ফল যেগুলো কুতুব যেগুলি ছিনে নেবে সেগুলো এক কাছে নিয়ে আসা হয়েছে তার সামনে ঘুর করছে যে আমাকে খাও এরকম অবস্থা এরকম অবস্থা থাকবে সেগুলোকে কোনোভাবে এরকম নয় যে তা পা কষ্ট হবে বা তা কীভাবে পাওয়া যাবে এরকম নয় বরং সেটাকে সম্পূর্ণরূপে তাদের উপযোগী করে দেওয়া হচ্ছে যে তাদের সামনে সেগুলো ঘুরঘুর করবে যে কোনটা তোমার নেওয়া দরকার সেটা না আল্লাহ আকবার আল্লাহ তালা জানাতে শুধু ফল দিয়েছেন ফল ফলায় তাই নয় যেন ছায়ার ব্যবস্থা আল্লাহ তালা করে দিয়েছেন আল্লাহ তালা বলছেন ওয়ানুদ খিল হুম জিল্লিয়া আর আমি ইমানদারদেরকে প্রবেশ করাবো অবাহিত ছায়া যে ছায়া শেষ নেই এরকম ছায়া জিল্লিয়া অনেক দীর্ঘ ছায়াতে তাদেরকে প্রবেশ করাবো অন্য হয়তো আল্লাহ তালা বলছেন ওয়াদিলিমুদ আর প্রলম্বিত ছায়াতে তারা থাকবে ইন্নআল মুতাকি না ফিজুল আয়ুন মুতাকিরা থাকবে ছায়াতে এবং প্রস্তবনে এই সবই প্রমাণ করে জান্নাত আল্লাহর বিশেষ ন্যায়ামত এই ন্যায়ামতের প্রতিপত্তিকে আমাদের উৎসাহিত হবে জান্নাতের আরও কিছু বর্ণনাশাল আমরা পরবর্তী সময় অন্য কোনো পর্বে করব। ততক্ষণ আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন ও আলমদুলিল্লাহ বিলমিন আসসালামাইকুম রহমাত